তবে সে বাকি তিন রেখাত কিভাবে পড়বে বাকি রেখা থেকে শুধু সুরাপ হাতে পড়বে আর কোন রেখাতে শুধুমাত্র তাসাউদের বৈঠক করবে সহিদ অনুযায়ী জানতে চাই সহি হাদিস অনুযায়ী দুটি পদ্ধতি সহি মানে দুটা দুইটা পদ্ধতি আছে একটা পদ্ধতি হলো আপনি আসছেন এক রাত পাইছেন তাহলে বাকির হলো কয়াত যেটা পেয়েছেন এটা প্রথম এটাকে চতুর্থ আকার ধরে নেওয়া এটাও কারণ আপনি আসতেন হলো চতুর্থ রকাতে তাহলে এটা চতুর্থর আকাত আবার আপনি এসে ইমামের জন্য চতুর্থ আঘাত কিন্তু আপনার তো এটা প্রথম তবে দুইটা তো একসাথে আপনি ধরতে পারবেন না চতুর্থ রাখা ধরলাম প্রথম রাখা ধরলাম দুটা ধরলে হবে একটা ধরে নিতে হবে আপনি ধরে নিবেন যে এটা আমার প্রথম রাখাত যদি ধরে নেন আপনার প্রথম রাখাত তাহলে আপনি ইমামের সালাম পেরানোর পরে যে রেখাত পড়বেন সেটা আপনার দ্বিতীয় রাখাত তারপর একটা তৃতীয় রেখাত তারপর একটা চতুর্থ রাকাত। সুতরাং নামাজে আপনি দ্বিতীয় রাখাতে যা যা পড়তেন এখানেও তা তা পড়বেন তৃতীয় রাকাতে যেভাবে পড়তেন সেটা পড়বেন চতুর্থ রাখাতে যেভাবে পড়তেন সেভাবে এটা যদি আপনি ওটাকে প্রথম রাখাত ধরে নেন আর যদি ধরে নেন যে এটা চতুর্থ রাখাত তাহলে ইমাম সালাম পেরানোর পরে আপনি এবার ওই প্রথম রাকাত থেকে শুরু করবেন সালাম ফিরানোর পরে যখন দাঁড়াইলেন তখন আপনি প্রথমে প্রথম রাকাত তারপরে দ্বিতীয় রাখাত তারপরে তৃতীয় রাখাত দুইটা পদ্ধতি সহি হাদিস দ্বারা প্রমাণিত মাগরিব বা আশার সলাতে ইমাম কারাত শুরু করলে পরে আশা মুক্তা সানা পড়তে পারবে কিনা যদি সানা পড়া যায় তাহলে না কেন না সানা তো পড়া যাবেই না ইমাম যখন কারাত কোরআনতালাবাদ করবেন তখন সানা পড়া যাবে না এটা কোন মাঝ যাবে না হানাপি মাঝ হবে ওইটা নিষেধ যে ইমাম যখন কোরআনতালাবাদ করতেছে মুসল্লি এসে সানা পড়তে পারবে না মুসল্লি শুধু আল্লাহ একবার বলবে